বাংলা মানবতা সমাধান সম্মানিত দর্শক মন্ডলী প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসুলের উপর সাল্ল্লাহ আলাই আমরা নফল সলাতের গুরুত্ব নিয়ে আলোচনা করছিলাম নফল সলাদ এমন একটি সলাদ যার বিনিময়ে মানুষ আল্লাহকে সন্তুষ্ট করতে পারে আমরা নফল সলাতের একটি গুরুত্বপূর্ণ অংশ আলোচনা করছিলাম সেটা হচ্ছে এই যে রাসুল সাল্লিসাল্লাম বলছেন যেকোনো ব্যক্তি কোনো পদক্ষেপ গ্রহণ করলে দীর্ঘা সালাত আদায় করার পরে এটা বলবে কি বলবে আমরা কল্যাণ চাচ্ছি পস্তাকবে কুদুরাতে আর তোমার ক্ষমতার মাধ্যমে ক্ষমতা চাচ্ছি আমরা তো কোনো কাজ করতে পারবো না আমরা তো অক্ষম আমাদের নড়াচড়া করার কোনো শক্তি নেই তোমার শক্তি হচ্ছে আমাদের শক্তি কামিন প্রতিপাল আমরা তোমার কাছে বড় কল্যাণ চাচ্ছি বড় অনুগ্রহ চাচ্ছি বড় ফাজল চাচ্ছি আন্ত তাক ও আকদের তুমি সক্ষম আমরা অসক্ষম আমরা অক্ষম আমরা পারি না তুমি পারো তা আলাম ওলা আলাম তুমি জানো আমরা জানি না ও আন্তা আল্লামুল তুমি গায়েব্রে সব কিছু জানো অদৃশ্যের সব খবর জানো আল্লাহ হে আল্লাহ তুমি যদি জানো আল্লা হাজ আল আমরা আমরি এই কাজটি আমার দিনের জন্য আমার দুনিয়ার জন্য আমার পরকালের জন্য কল্যাণ কর এই কাজ করে আমি কল্যাণ পাব আমি ইহকালে কল্যাণ পাব পরকালে কল্যাণ পাব তুমি যদি মনে করো যে এই কাজে আমার কল্যাণ রয়েছে তাহলে তুমি আমাকে এই কাজে সক্ষম করো সের হলি তুমি এই কাজ আমার জন্য সহজ করে দাও ফেহে তুমি এতে বরকত দান করো সম্মানিত দর্শক মন্ডলী রসুল সাল্লিশাল্লাম এখানে কাজের পদক্ষেপ নিয়ে তিনটি কথা বললেন এক নম্বরে বললেন যে তুমি আমাকে সক্ষম করো মানুষের টাকা পয়সা আছে কিন্তু যদি সক্ষম না হয় পরিস্থিতি যদি অনুকূলে না আসে তাহলে কাজ করতে পারবে না তিনি পরের ব্যাকে বলছেন হলি আল্লাহ তুমি আমাকে কাজটা সহজ করে দাও মানুষের যতই ক্ষমতা থাক মানুষের হাতে যতই পয়সা থাক যদি আল্লাহ আল্লাহতালা কোনো কাজকে সহজ না করেন তাহলে তার পক্ষে সম্ভব হবে না সহজ হবে না আপনি উকিলকে টাকা দিয়েছেন জজকে টাকা দিয়েছেন আপনি ভাবছেন যে আজকে আমি কেসে জয়ী হয়ে যাব কোর্টে জয়ী হয়ে যাব। সব কিছু নিয়ে উপস্থিত হয়েছেন গিয়ে দেখলেন আজকে যশ বসেনি কিরে আসলেন আল্লাহতালা যদি কাজ সহজ না করেন তাহলে কাজ মানুষের সহজ হবে না তিনি বলছেন যে ও বারে লিফিয়ে তুমি আমার কাজে বরকত দান করো সম্মানিত দর্শক মন্ডলী এই বরকত কথাটি আমরা আসলে বুঝিনে। যে কাজের মধ্যে বরকত কি বরকত একটা ভিন্ন জিনিস রুজিতে বরকত লাগে কাজে বরকত লাগে রাসুল সাল্ল্লাহ আলি সাল্লাম বরকতের জন্য দোয়া করছেন দেখুন আনাস রাজি আল্লাহ তালানহ বলছেন আমার মা একটা চাদরকে দুই টুকরা করে অর্ধেক আমার পরনে দিলেন আর অর্ধেক আমার গায়ে দিলেন গায়ে দিয়ে তিনি আমাকে নিয়ে চলে গেলেন রাসুলের কাছে রাসুলের কাছে নিয়ে গিয়ে বলছেন হাজা খোয়াই দেু আল্লাহন এই যে আনাস আপনার ছোট খাদেম। আপনি তার জন্য দোয়া করুন আল্লা রসুল বলছেন আল্লাহ মুসলিম সম্মানিত দর্শক মন্ডলী আমরা এখানে এই হাদিসে অনেক একটা শিক্ষার আছে তার মধ্যে একটা হচ্ছে বরকত আর একটা হচ্ছে মানুষ তার ছেলে মেয়েকে বড় মানুষের কাছে নিয়ে গিয়ে দোয়া নিতে পারে বলতে পারে যে ভাই আমার ছেলেটার জন্য একটু দোয়া করেন আমার ছেলেটা যেন ভালো রেজাল্ট করে আমার ছেলেটা যেন বড় হয় আমার ছেলেটা যেন মানুষের মতো মানুষ হয় আমার ছেলেটা যেন ইহকাল পরকালে করল্যাণ পায় এ ব্যাপারে মানুষ তার ছেলে ছেলেমেয়ের জন্য দোয়া চাইতে পারে দেখুন আনাসকে তার মা নিয়ে গিয়ে রাসুলের কাছে দোয়া চাচ্ছেন আর দোয়া চাওয়ার সাথে সাথে রাসুল বললেন আল্লাহ তুমি আনাসকে দীর্ঘজীবী করো আনাসের ছেলে মেয়ে অর্থ সম্পদে বরকত দাও আল্লাহ তুমি আনাস ক্ষমা করো আল্লাহ তুমি আনাসের প্রতি দয়া আল্লাহ তুমি আনাসকে যে রুজি করু তাতে বরকত দাও দেখেন সম্মানিত দর্শক ভিন্ন জিনিস বরকত ভিন্ন জিনিস আপনি দশ টাকা মাসে বেতন পান এটা আপনার রুজি এতে যদি আল্লাহর বরকত না থাকে তাহলে এই টাকা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আপনি আপনার জমিতে এক সমন ধান পেয়েছেন এটা আপনার রুজি যদি এতে বরকত না থাকে তাহলে এ ধান তাড়াতাড়ি শেষ হয়ে যাব এমন ভাবে শেষ হবে আপনি বুঝতেই পারবেন না ধরুন যেখানে আপনাকে পঞ্চাশ মন ধান বিক্রি করতে হলো তারপরে কাজটা করতে হলো আপনি তো এটা হিসাবই করেননি আপনি তো ধান পেয়েছেন সারা বছরের জন্য দেখেন তো তাড়াতাড়ি শেষ হয়ে গেল আপনার হিসাবের মধ্যেই নাই এটা সম্মানিত দর্শক মন্ডলী রোজি ভিন্ন জিনিস বরকত ভিন্ন জিনিস আপনি বিশ টাকা মাসে পেয়েছেন পুরো মাস খাবেন কিন্তু হঠাৎ করে আপনার ছেলের হাত ভেঙে গেল তাকে নিয়ে হাসপাতালে যেতে হলো বিশ হাজার কেনা আরো কত খরচ হয়ে গেল এই জন্য বরকত ভিন্ন জিনিস বুঝতে হবে রুজি ভিন্ন জিনিস বুঝতে হবে বরকত ছাড়া আপনার অর্থ সম্পদ বৃদ্ধি হচ্ছে লাভ হচ্ছে এটা আপনি বুঝতে পারবেন না সুবিধা ভোগ করতে পারবেন না শুনুন বরকত হতে পারে কিভাবে আপনি আসলের নীতি অনুযায়ী চলবেন ফোকের মিশব অসহায় মানুষকে দিবেন বরকত হচ্ছে মানে অল্প টাকাতে দেখবেন চাচিকে দিয়েছেন কিছু অসহায় মানুষকে দিয়েছেন কিছু গ্রামের দুঃস্থ গরিবকে দিয়েছেন কিছু এর টাকা আছে এর নাম হলো বরকত এই অস্তেহা। ফেন বারাকাতা তানজলফি অস্তেহা তোমরা কোনো জিনিস মধ্য থেকে খেও না পাশ থেকে খাও কেন মধ্যে বরকত নাজিল হয় তুমি খাওয়ার সময় প্লেটের পাশ থেকে খাবে আমলা থেকে ভাত উঠানোর সময়তে পাশ থেকে উঠাবে পাতিল থেকে খাদ্য বের করার সময়তে পাশ থেকে বের করবে নলে বরকত কমে যাবে সম্মানিত দর্শক মণ্ডলী বিশেষ করে আমাদের বোনদেরকে আমরা বলব যে আপনি যদি পাতিলের মাঝামাঝিতে চামচ ডুবান তাহলে ভাতের পাতিলের বরকত কমে যাবে আপনি যদি তরকারির পাত্রের মাঝামাঝিতে চামচ ডুবিয়ে তরকারি উঠান তাহলে তার বরকত কমে যাবে যদি আপনার বাচ্চা প্লেটের মাঝামাঝি থেকে খাওয়া শুরু করে তাহলে বরকত কমে যাবে আপনি যদি গামলার মাঝি থেকে ভাত তুলে মানুষের প্লেটে দেন তাহলে বরকত কমে যাবে আল্লাহ রসুল বলছেন যে কুলুমিনেও মধ্যে থেকে খেও না কেন মধ্যে বরকত নাচিল হয় সমানিত দর্শক মন্ডলী বিষয়টি আমাদের খুব জানার প্রয়োজন বরকত ভিন্ন জিনিস রুজি ভিন্ন জিনিস আল্লাহ রসুল বলছেন যে তুমি আঙ্গুল চেটে খাও প্লেট চেটে খাও ইন্ম লু না ফিয়াইয়ে আলবারা কা তোমার জানা নেই যে কোন ভাতে বরকত রয়েছে রুজি ভিন্ন জিনিস বরকত ভিন্ন জিনিস আপনি প্লেট চেটে খাননি প্লেটে দু একটা ভাত লেগে আছে আঙ্গুল চেটে খাননি আঙুলের দু একটা ভাত লেগে আছে আপনি হাত ধতো করলেন ভাত চলে গেলো দিয়ে বরকত চলে গেল আপনার স্ত্রী ভাত রান্না করতে গেছে দুইটা চাওল পাতিলের পাশে নিচে পড়ে গেছে তুলে নেয়নি আপনার স্ত্রী দিয়ে ভালো সংসার চলবে না এই বাড়িতে বরকত আসতে পারে না কক্ষণ নহে এটা হতেই পারে না এটা অসম্ভব আল্লাহ রসুল বলছেন যেটা তোমাদের পড়ে গেছে সেটা তুলে খাও কেননা তোমার জানা নাই যে কোনটাতে বরকত রয়েছে এটা আল্লাহর রসুল বলেছেন কাজে নিশ্চিত ঘটবে অবধারিত ঘটবে নবী বলেছেন ঘটবে অতএব ঘটবে সম্মানিত দর্শক মন্ডলী বরকতকে আমাদেরকে ভিন্নভাবে দেখতে হবে তাহলে আমরা আল্লাহর দয়া পাবো আল্লাহর রহমত পাবো আল্লাহ রসুল বলছেন যে তোমরা কোনো পাত্রের কোনো জিনিসকে সম্পূর্ণ খেয়ে শেষ করো যদি তোমরা কোনো পাত্রের কোনো জিনিসকে সম্পন্ন খেয়ে শেষ করো তাহলে বরকত তোমরা বুঝতে পারবে না বরকত কিভাবে চলে যাবে বলছিলাম আল্লাহ রসুল তিনটি বাক্য ব্যবহার করলেন তার তিন নম্বর বাক্যটি ছিল আল্লাহ তুমি যে আমাদেরকে এই কাজটা করতে দিচ্ছ এই কাজে তুমি বরকত দান করো আল্লাহ হম কোন আলাম প্রতিপালক তুমি যদি মনে করো যে হাজ আলামরা এই কাজটি দিনি ও দিনীয় ও আকিবাতে আমরি আমার জন্য আমার দিনের জন্য আমার পরকালের জন্য কর নাই। এতে আমার কোনো কল্যাণ নেই এতে আমার ক্ষতি রয়েছে এতে আমার পরকালের ধ্বংস রয়েছে এতে আমার ইহকালের সমস্যা রয়েছে আমাকে ওই কাজ থেকে সরিয়ে দাও দুইটা দুই জিনিস দুইটারই প্রয়োজন আছে আল্লাহ আমার যদি ওটা কর না হয় তাহলে তুমি আমাকে সেখান থেকে সরিয়ে নাও নইলে জিনিসটাকে আমার থেকে সরিয়ে নাও আমি সরতে চাচ্ছি কিন্তু জিনিসটা সরতে চাচ্ছে না তখন হবে না আমি সরতে চাচ্ছি কিন্তু জিনিসটা সরছে না অথবা জিনিসটা সরছে না আমি সরতে চাচ্ছি এরকম যদি বিষয় হয় তাহলে আমরা কল্যাণ ভোগ করতে পারবো না এই জন্য আল্লাহ রসুল বলছেন যে তুমি এটাকে যদি আমার জন্য কর না হয় তাহলে আল্লাহ তুমি আমার থেকে এটাকে সরিয়ে নাও এবং অন্য কাজ আমার জন্য দান কর যেটা আমার জন্য সহজ হবে যেটাতে আমি পরকাল পাবো সম্মানিত দর্শক মণ্ডলী আমরা কিছু সময়ের জন্য দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ আশা করি যে আপনারা আমাদের সাথেই থাকবেন বিরতির পরে এ বিষয়ে আবারও বিস্তারিত আলোচনা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পথে যায় না তারা কারা প্রতি কাজ চলাতে তো তাদের কোথায় পড়ছি বৈরিল মগ্দু ব্যালদ সেই অভিষব এবং আয়োজন যাদের পথে চলা যায় না मंद पथ के निर्वाचन ना दस टायढ़ आठटाये घटना जार मध्य निहित आल्लार निर्देश दिये छे। जादेर उच्छेद्लम के राजत्व दिल्ञान दिलेन मनोनी करलान जमीन तरह कुरान सन्ना जो मेरे ना आल्ला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 সম্মানিত দর্শক মন্ডলী আপনারা অপেক্ষে করছেন এই জন্য আমরা আপনাদের সুক্রিয়া আদায় করি আল্লাহ আপনাদেরকে যা যায় খায় দান করুক আমরা বলছিলাম যে নফল সলতের গুরুত্ব কেউ যদি কোনো কাজ করতে চাই তাহলে তাহলে আল্লাহ করেছেন আবহাওয়ার রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন এ খারাদা এলাল মসজিদ মোতাহ যখন কোনো ব্যক্তি অজু করে মসজিদের দিকে বের হয় মসজিদে যাই আর একমাত্র পদক্ষেপের বিনিময়ে আল্লাহ তার একটি নেকি লিখেন এবং একটি পাপ মুচন করে দেন মানুষ যদি সলাৎ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় তাহলে আল্লাহ আল্লাহতালা তার প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে একটা করে নেকি লিখে নেবেন আর একটা করে পাপ মুছে দিবেন আল্লাহ রসুল বলছেন এই যা সল্লাহ যখন সে সলাৎ আদায় করে তুসাল্লিল মালায়িকা তখন ফেরেস্তা তাদের জন্য তার জন্য আল্লাহর নিকটে ক্ষমা চান सम्मानित दर्शक मंडल फेरस्तार वाक्यगुल्लो शुनु फेरस्तारा प्रथम अल्लाहुम सल्लेह अल्लाह तुम्हें तारती दया करो अल्लाह अल्लाह तुम ता क्षमा करो और तुम्हें तरह रहमत नजिल करो तुब अलहे आल्लाह जो तौबा कर तुम्हारे क्षमा चाच्चे तुम्हें ये क्षमा कबुल करो ये चार्ट वाक्य बोलें সম্মানিত দর্শক মন্ডলীর রাসুল সাল্লি সাল্লাম বললেন যে তুমি আদায় করলে ফেরেস্তা গণে চারটি বাক্য বলে আমরা নফল সালাদ আদায় করলে ফেরেস্তা বলেন এই জন্যই রাসুল সাল্লি সাল্লাম একদা বলছেন যে আমাকে আল্লাহ জিজ্ঞাসা করলেন আপনি কি বলতে পারেন উপর আলা কিনে তর্ক বিতর্ক করছে বললাম জি হ্যাঁ বলতে পারি তারা তর্ক বৈতর্ক করছে ফিলক কি কাজ করলে পাপ পিটে যাবে এ নিয়ে তর্ক বিতর্ক করছে আল্লাহ রসুল বললেন যে হচ্ছে কাবার তাদের বিষয়টি হচ্ছে যে পরে মানুষ মসজিদে বসে তসবি তাহলিল জিকির আজগার করে সলাত আদায় করে এরপরে মসজিদে বসে তাসবি তাহলিল জিকির আজগার করে তাহলে আল্লাহ আল্লাহতালা তার মান মর্যাদাকে বৃদ্ধি করে দেবেন অল একদম এল আলমা সাজিদাম জামাত ধরার জন্য মানুষ যখন সলা তদায় করার জন্য মানুষ যখন মসজিদের দিকে যায় আল্লাহ তালা তখন তার মানকে মর্যাদাকে বেশি করে দেন আল্লাহর নবী বলছেন যে ওয় এস বাগুলা কারে যখন কষ্টের সময়তে সুন্দর করে অজু করে তখন আল্লাহতালা তার মান মর্যাদাকে বেশি করে দেন রাসুলসাল্লাহ সালাম এই বাক্যের পরে বললেন ফামান ফালা আশা বে খাইন ও মাতাবে বে খাই কোনো ব্যক্তি যদি সলাত আদায়ের পরে মসজিদে বসে তসবি তাহলে জি কি আজকার করে তাহলে সে বেঁচে থাকলে কল্যাণ নিয়ে বেঁচে থাকবে যদি মারা যায় তাহলে কল্যাণের উপরে মারা যাবে বেঞ্চে থাকলে কল্যাণ নিয়ে বেঁচে থাকবে মারা গেলে সে কল্যাণ নিয়ে মারা যাবে আল্লাহ রসুল বলছেন যে সেই ব্যক্তি হয়ে যাবে মিন খাতিহি তার পাপ থেকে কাইয়া মিন ও আলাদা সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল সম্মানিত দর্শক মন্ডলী আমরা যদি নফুল সলাত আদায় করে বসে জিগিরাজগার করতে পারি আর এ দোয়াগুলি যদি বলতে পারি তাহলে আমাদের পাপ ক্ষমা হবে আমরা জান্নাত পাবো আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারব নফুল সলা আদায় করতে পারি আমরা বিভিন্ন কারণে আমরা বাহির থেকে কোথাও গিয়ে এসেছি এসে মসজিদে ঢুকে দূরে সালাত আদায় করব। আল্লাহ তালা আমাদের এই সলাদ কবুল করবেন আমাদের কাজে আল্লাহ তালা বরকত দিবেন আমরা বাসর রাতে দূরে কাত সলা করতে পারি আমাদের দেশে কিন্তু বাসর ঘর সাজানো হয় কিন্তু বাসর ঘরে দূরে কাজ সলাতা করানো হয় না অবশ্য কোনো কোনো জায়গাতে একটা বেদাত চালু আছে যে বিবাহ পড়ানোর পর পরপরই দাঁড়িয়ে সেই বর দূরে কাত সলাত আদায় করে এটা বিদাত বিবাহের পরপরই বরকে দূরে কাত সলা করতে হবে এই বেদাত করা যাবে না এটা আসলে সন্ন্যত নয় তবে বাসর ঘরে ঢোকে বর প্রথমে কনের মাথায় হা দিয়ে ধোয়া পড়বেন আল্লাহ প্রতিপালক আমি তোমার কাছে এই স্ত্রীর মধ্যে যে অকল্যাণ রয়েছে তাতে থেকে তোমার কাছে বাঁচতে চাচ্ছি যে অকল্যাণ দিয়ে সৃষ্টি করা হয়েছে থেকে তোমার কাছে বাঁচতে চাচ্ছি এই ধোয়া পড়ার পরে দুইজন দু রেখ ছলাদ আদায় করবে আগে দাঁড়াবে স্বামী আর পিছনে দাঁড়াবে স্ত্রী স্বামী স্ত্রী একসাথে সলাদ হবে না পাশাপাশি দাঁড়িয়ে জামাতবদ্ধ সালাদ হবে না নারী পুরুষের সালাদ একসাথে চলে না এখানে তাদের কোনো সম অধিকার নেই ওরা বুঝে না যে সম কাকে বলে দূরে কাজ ছলা তাদাই করলে ও একজন পুরুষ যা নেকি পাবে দূরে কাজ ছলা তাদাই করলে একজন নারীও সেই নেকি পাবে কিন্তু নারী পুরুষ একসাথে পাশাপাশি পারবে না আগে পিছিয়ে দাঁড়াতে হবে স্বামী আগে দাঁড়াবে স্ত্রী পিছে দাঁড়াবে দাঁড়িয়ে দুই কাত সলাদ আদায় করে নেবে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হবেন তাদের ভবিষ্যৎ জীবন কল্যাণ করা হবেন বিপদে পড়েও দুই রেখা সলাত আদায় করা যায় নফল সলা বিপদে পড়ে নফল সলা যদি দুই রেখাত আদায় করি আমরা বিপদ থেকে বেঁচে যাব আমাদের জানা আছে যে ইব্রাহিম আলী ইসলাম একবার বিপদে পড়েছিলেন তিনি তার স্ত্রী সারাকে নিয়ে এক এলাকায় যাচ্ছিলেন তখন সৈরাচারী শাসকের কাছে তিনি তার স্ত্রীকে পাঠালেন এবং বিপদ মনে করে তিনি সলাৎ আরম্ভ করলেন দূরেকাত সলাতে আল্লাহ তাল্লাহকে বললেন আল্লাহ তুমি রক্ষা করো ইব্রাহিম আলাইসাল্লামের স্ত্রী সারার বিবরণটি শুনুন হাদিসটা এভাবে এসেছে আবহরেরারা যে আল্লাহ তাল বলেন যে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন হা যারা এব্রাহিম ইব্রাহিম আলাই নিয়ে হিজরত করলেন হিজরত করে তিনি একটা গ্রামে প্রবেশ করলেন সেই গ্রামে ছিল একজন সৈরাচারী স্বেচ্ছাচারী শাসক তাকে বলা হলো যে এব্রাহিম নামক একজন ব্যক্তি আপনার এই গ্রামে প্রবেশ করেছে ও মা হু এমরাত আহসান উন্নসায় তার সাথে একজন নারী রয়েছে সে নারীদের মধ্যে সবচেয়ে সুন্দরী কথা তাকে বলা হলো ইব্রাহিম বলো তোমার সাথে যে নারী রয়েছে সে কে ইব্রাহিম আলী বললেন হে উক্তি সে আমার বোন এই কথা বলার পরে তিনি তার স্ত্রীর নিকটে ফিরে গেলেন তিনি বললেন সারা আমি তোমার বিষয়ে বলেছি যে সে আমার বোন তুমি যেন এ ব্যাপারে আমাকে মিথ্যুক প্রমাণ করো না এটার একটা কারণ ওই সময়ে স্বামী স্ত্রী পার হতে পারবে না ভাই বোন পার হতে পারে এটা স্বৈরাচারী শাসকের একটা নীতি ছিল এই কারণে তিনি কথা বললেন তিনি কথা বলার পরে বললেন যে সারা তুমি মনে রেখো এই মাটির উপরে মাত্র দুইজন মুসলমান আমি আর তুমি এ কথা বলার পরে ইব্রাহিম আলী ইসলাম তার স্ত্রীকে স্বৈরাচারী শাসকের কাছে পাঠিয়ে দিলেন ফরসালা বিহা ইলে তিনি তাকে সে স্বৈরাচারী শাসকের কাছে পাঠিয়ে দিলেন ফাঁকামা ইলেহা স্বৈরাচারী শাসক তার সাথে অন্যায় করার জন্য সেদিকে আগিয়ে গেল ফাকামা এবার সারা রাজি আল্লাহ তালান দাঁড়ালেন সুন্দর করে অজু করলেন সলাত আরম্ভ করলেন তিনি বললেন আল্লাহ হুমাইন কুন্তম হে প্রতিপালক আমান্ত আমন্তবে রাসুলকা আমি সারা তোমাকে বিশ্বাস করি তোমার রাসুল ইব্রাহিমকে বিশ্বাস করি আমি তোমার উপরে নেছি আমি তোমার রাসুল ইব্রাহিমের উপরে নেছি। ফালা তুসাল্লে আল্লাহল কাফেরা তাহলে তুমি আজকে কোনো কাফেরকে আমার উপরে জয় করো না প্রতিপালক আমি আমার লজ্জা স্থানকে আমি আমার স্বামী ছাড়া পৃথিবীতে কারোর জন্য কোনোদিন বৈধ করিনি প্রতিপালক তুমি আমার দাবি শোনো আমি তোমাকে বিশ্বাস করি তোমার রসলিকে বিশ্বাস করি আমি আমার লজ্জাস্থানকে আমার স্বামী ছাড়া আমার জীবনে কারোর জন্য বৈধ করিনি তোমার দরবারে বলছি তুমি আজকে এই কাফেরকে আমার উপরে জয় করো না এই পর্যন্ত বলতেই ফা তার উপরে একটা বেহুসি ছেয়ে গেলো সে তো বেহস হয়ে পড়ে গেল। সে মাটির উপরে পা দিয়ে আঘাত করতে লাগলো তার যান যায় যায় মরে মরে তখন সারা রাজি আল্লাহ তাল আনহা বললেন প্রতিপালক যদি এখানে ও মারা যায় ইউকাল হে এক বলা হবে যে সারাই তাকে হত্যা করেছে প্রতিপালক তুমি তাকে এখানে মেরে বিপদে ফেলো না অন্য বর্ণনা এসেছে যে সারাকে বললো সারা তুমি আল্লাহর কাছে দোয়া করো আমি ভালো হয়ে গেলে তোমার সাথে অন্যায় করবো না তো সারা রাজি লোক দোয়া করলেন তারপর সে ভালো হয়ে গেল। এরকম পরস্পর তিনবার একই ঘটনা ঘটেছে সে অন্যায় করতে পারেনি শেষ পর্যন্ত স্বৈরাচারী শাসক বলেছে তোমরা কে আছো তোমরা একে নিয়ে যাও তোমরা তো একে নিয়ে উপকারের এসেছো এটা তিনি ইব্রাহিম আলাইসলামের কাছে গিয়ে বললেন আপনি কি জানেন স্বেচ্ছাচারী স্বৈরাচারী শাসককে আল্লাহ অপমান করেছিল। সে আমাদের জন্য একটা কাজের মেয়ে হাজারাকে দিয়েছে সমানিত দর্শক মন্ডলী আমরা বলছিলাম দেখুন বিপদে পড়ে সারা রাজি আল্লাহ তালা আনহা দীরেকাতলাদ আদায় করলেন আমরা যদি নফল সলাদ আদায় করি বিপদে পড়ে হোক কল্যাণের জন্য হোক তাহলে আমরা এর একটা ফল ভোগ করতে পারব আমরা বলছিলাম যে দীরেকাঁধ সলাৎ আদায় করে আল্লাহকে সন্তুষ্ট করা যায় নফল সলাৎ আদায় করে জান্নাত লাভ করা যায় দীরে সালাত আদায় করে আল্লাহর দয়া পাওয়া যায় সন্তুষ্টি অর্জন করা যায় সম্মানিত দর্শক মন্ডলী আল্লাহ আমাদের তৌফিক দান করুক আমরা যেন নফল সলাৎ আদায় করে আল্লাহকে সন্তুষ্ট করতে পারি জান্নাত পেতে পারি প্রতিপাল তুমি বড় দয়াবান তুমি বড় রহমান তুমি বড় ক্ষমাবান তোমার অনেক দয়া তুমি একটু দয়া করো আমরা রাতে হোক দিনে হোক দূরে কাত করে সলাত আদায় করে বিপদে আপদে তোমার কাছে রহমত পেতে চাই তুমি আমাদেরকে বিশেষ রহমত দিয়ে বাঁচাবে এ দাবি এই দোয়া তোমার দরবারে রেখে সংক্ষিপ্ত আলোচনা एखने ही शेष करी अलक वरहमल्ला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 এই দায়িত্ব পূরণ করুন আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ বদরুদ্দোজানী আপনারা দেখছেন পিস টিভি বাংলা